اعلموا أن تقوى الله سبحانه وتعالى ملاك الحسنات وهو خير الزاد ليوم المعاد يقول سبحانه وتعالى وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب يقول سبحانه وتعالى في كلامه المجيد في شأن المنافقين وإذا قاموا إلى الصلاة قاموا كسالا يراؤون الناس ولا يذكرون الله إلا قليلا مزبزبين بين ذلك لا إله أولا ولا إله أولا ومن يدل الله فلن تجد له نصيرا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاة أسقل মুসলিম সম্মানিত হাদুইন মুসল্লিয়ান ক্রাম শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি পর্বে অগা সবানা তালায়ের তাকু অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি আল্লাহ হাব্বুল আলমিন আমাদেরকে প্রকাশ্যে প্রকাশ্যে গরে বাইরে সর্বত্র আল্লাহ হাব্বুল আলমিনের তাকু অবলম্বন করার জন্য তফিক দান করুন সম্মানিত উপস্থিতি দীর্ বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আজকের আলোচনায় আপনাদের সাথে শেয়ার করবো ইনশা আল্লাহতলা আর সেই বিষয়টি হচ্ছে এমন একটি চরিত্র এমন একটি বৈশিষ্ট্য বা এমন একটি এমন এক দল ব্যক্তির কথা আমরা আলোচনা করব যারা আমাদের মতোই নিজেদেরকে ইমানদার পরিচয় দেয় তারা আমাদের মতোই মুসলিম সমাজে বসবাস করে তারা আমাদের মতোই মসজিদে এসে জুমার সলাদ ঈদের সলাদ এমনকি আমাদের মতোই মসজিদে জামাতে বিভিন্ন ফরজ সলাদগুলো আদায় করে থাকে सियाम पालन थे हज कर आल्हज निजेको उपाधि दिए थे आल्लाबुल आलमीर यदनगू सब किस करार पर तर मध्य एम एक व्याधि रही गोग रे ग डिजेज रे ग ज्याधे जोगण मूलत मुसलमान उठा बसा करार पर मुसलमान पर ইসলামের সাথে তাদের কি সম্পর্ক রয়েছে মুসলমানদের সাথে ইসলাম মানে ইসলামের সাথে তাদের কি সম্পর্ক রয়েছে ইমানদারদের সাথে তাদের কি সম্পর্ক রয়েছে সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জেনে নেয়া আর আমরা যদি সেটি জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে নিজেরা কি তাদের যে অবস্থার কথা আল্লাহ আব্দুল আলমিন করে আনির মধ্যে বলেছেন তাদের যে চরিত্রের কথা আল্লাহ শোভানাও তারা এবং তার তারা সুলসাল্লাহ সাল্লাম হাদিসের মাধ্যমে তুলে ধরেছেন আমরা কি সেই চরিত্র থেকে নিজেদেরকে রক্ষা করতে পেরেছি কিনা আর তারা হচ্ছে এমন একটি পরিচিত সম্প্রদায় এমন একটি গোষ্ঠী যাদের ব্যাপারে আল্লাহ সুবাহানও তারা কোরআনে করিমের মধ্যে অত্যন্ত গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন আপনি যদি কোরআনে করিম পুরাটা তেলাবাদ করেন তাহলে আপনি দেখতে পাবেন ইমানদারদের জন্য আল্লাহ সুবাহানহতারা একটি উদাহরণ ব্যবহার করেছেন কোরআনের মধ্যে কাফেরদের জন্য আল্লাহবুল আলমিন একটি উদাহরণ ব্যবহার করেছেন কিন্তু এই দল যারা নিজেদেরকে ইমানের পরিচয় দিয়ে থাকে কিন্তু ইমানের সাথে তাদের সম্পর্ক অত্যন্ত দূরবর্তী সম্পর্ক যারা নিজেরা মসজিদে এসে সালাত আদায় করে থাকে জুমার সালাদ আদায় করে থাকে ঈদের সালাদ আদায় করে থাকে কিন্তু ইমানের সাথে তাদের সম্পর্ক অনেক দূরবর্তী সম্পর্ক এই দলের ব্যাপারে আল্লাহবুর আলমিম কোরআনে করিমের মধ্যে তিনটি উদাহরণ দিয়েছেন আসুন সেই চরিত্র সেই দল বা সেই গোষ্ঠী সম্পর্কে আমরা প্রথমে জেনে নিই এরা হচ্ছে মুনাফিক সম্প্রদায় যাদের অন্তরের মধ্যে নেফাক বা মুনাফিকি রয়েছে এই মুনাফিকি থেকে বাসকিভাবে আমরা বাঁচতে পারবো আজকে মূলত এই বিষয় নিয়ে কয়েকটি কথা আমরা বলবো আধৌ কি আমাদের অন্তরের মধ্যে সেই মুনাফিকি রয়ে গিয়েছে যদি আমাদের অন্তরের মধ্যে মুনাফিকি থেকে যায় তাহলে কিন্তু আমাদের এই সলাাত আমাদের এই শিয়াম আমাদের এই হজ আমাদের ওমরা আমাদের সদকা আমাদের ইবাদত কিছুই আল্লাহ রাব্বুল আলমীর কাছে গ্রহণযোগ্য হবে না তার কারণ হচ্ছে যারা এই মুনাফিক ছিল আব্দুল্লাহনি উবাই ইবনে সলুলের অনুসারে যারা ছিল রসুল্লাহ সাল্লাহামের সময় আপনারা জানেন আল্লাহ রাসুল সাল্লাহামের পেছনে সালাত আদায় করত নবীর সাল্লাহসালামের পেছনে সালাত আদায় করার পরেও তাদের সলাাত আল্লাহ রাব্বুল আলমীর কাছে গ্রহণযোগ্য হয়নি আল্লাহ রাব্বুল আলমীর কাছে তাদের সলাাত গ্রহণযোগ্য তাই তারা যদি আমাদের সাথে এসে মসজিদে সলাাত আদায় করে থাকেও কিন্তু তাদের অন্তরের মধ্যে যদি মুনাফিকির এই চরিত্র থেকে যায় মুনাফিকের এই বেধি থেকে যায় এই রোগ থেকে যায় তারা যতই সলাাত আদায় করুক না কেন সেই আল্লাহ আল্লাহাব্বুল আলমীর কাছে গ্রহণযোগ্য হবে না তারা সিয়াম পালন করুক না কেন তাদের এই সিয়াম আল্লাহাবুল আলমের কাছে গ্রহণযোগ্য হবে না আমরা আলোচনার ধারাবাহিকতায় যে পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরব খুব অল্প সময়ের মধ্যে সেটি হচ্ছে কি কি কাজের মাধ্যমে মুনাফিকি থেকে আমরা মুক্তি পাব এরপরে মুনাফিকির ভয়াবহ পরিণতি কি সেটি মুনাফিকের পকারবেদগুলো আমি আপনাদেরকে জানাবো মুনাফিকের পরিচয় কি সেটা জানাব ইমানদার ব্যক্তি মুনাফিকিকে ভয় করবে কেন এই বিষয় সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করব সময়টা হাদিন অনেক দীর্ঘ আলোচনা হলেও সময়ের মধ্যে যে কথাগুলো আমি আপনাদের সামনে বলতে চাই সেটি হলো এই মুনাফিক থেকে বাঁচার অনেকগুলো উপায় অনেকগুলো পদ্ধতি আল্লাহ হাব্বুল আলমিন এবং তার রসুল সাল্লাহির মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যেগুলো থেকে আমরা স্পষ্টভাবে এটা উপলব্ধি করতে পারি যে আমরা মুনাফিকি থেকে নিজেরা মুক্তি লাভ করতে পারব তে প্রথম যে পয়েন্টটি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটি হচ্ছে আদা উসলা তিওয়াক্তি হ্যা সময় মতো সালাত আদায় করা সলাতকে কোনোভাবেই তাখির দেরি না করা আমরা অনেকেই দেখি যে আমাদের একটি প্রবণতা আমাদের মধ্যে কাজ করে সেটা হচ্ছে সলাদকে ডিলে করা আজান শুনলাম সলাদ আদায় করলাম না এরপরে কামত শুনলাম সলাদ আদায় করলাম না এরপরে অপেক্ষা করে গাল গল্প করছে গাল করছে এমন পর্যায়ে যে সলাথের সময় যায় যায় বেরিয়ে যাচ্ছে এমন সময় গিয়ে সলাাত আদায় করা এটি মূলত অন্তরের মধ্যে ওই মুনাফিকির যে বেদি রয়েছে এই বেদি থাকার কারণেই হতে হয় থাকে অন্য কোনো কারণে নয় তাই যারা সময় মতো সলাৎ আদায় করবে না আপনি অনেকটা কনফার্ম হতে পারবেন যে তাদের অন্তরের মধ্যে মুনাফিকির বেদি রয়ে গিয়েছে আল্লাহ রসুল সাল্লাহলী সাল্লাম সেটাই শহীদ মুসলিমের হাদিস বসে থাকে সূর্যের জন্য অপেক্ষা করে সূর্য যখন একেবারে শয়তান এ দুই সিং এর কাছাকাছি এসে যায় বিবন্ন হয়ে যায় কামা দাঁড়ায় তারপরে চারটি ঠোকর দে মানে খুব দ্রুত আদায় করে নেয় সাল্লাম এখানে উদাহরণ দিচ্ছিলেন আসরের সলাতের ব্যাপারে যে মুনাফিক ব্যক্তি দেখা যায় এমন ভাবে সলাাত আদায় করে থাকে যে সলাতের ওয়াক্ত থেকে সলাতকে তাফির করতে করতে এমন এক পর্যায়ে চলে যায় যে সূর্য যায় যায় ডুবে যায় এরকম অবস্থা সূর্যের রং বিবন্ন হয়ে যায় তখন দেখা যায় সলাাত আদায় করার জন্য তারা হুড়ু করে এটি ইমানের লক্ষণ নয় ই মুনাফিকের লক্ষণ উল্লাহ সাল্লা স্পষ্ট করে বলে দিয়েছেন সলাাত উল মুনাফেক সুতরাং সময় মতো যদি আমরা সলাৎ আদায় না করে থাকি তাহলে আমাদের সলাাত মূলত। মুনাফিকের সলাতে পরিণত হবে এবং আমাদের অন্তর অন্তরের মধ্যে মুনাফিকে থেকে যাবে মুনাফিকি থেকে আমরা বাঁচতে পারবো না বন্ধুগণ এটাই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এই হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আরেকটা এমনই যদি বাস্তবতার দিকে আপনি তাকান তাহলে আপনি দেখতে পাবেন আর কত বিছাবেন আসলের সলাাত কেউ কেউ স্কুল অফ থট মাঝহের দোহায় দিয়ে সলাতকে পিছাতে পিছাতে এমন পর্যায়ে পিছিয়ে নেন যে মানে সূর্য কোন দিয়ে গেল এর কোন খবর নেই মানে তাদের ধারণা হচ্ছে যে সলাৎ আদায় করতে পারলেই তো হয়ে গেল কিন্তু আদৌ কি আপনার আমার খাহিসের উপর নির্ভর করবে নাকি সলাতের জন্য মাহমুদুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম অহির মাধ্যমে ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছেন সেই ওয়াক অনুযায়ী আপনাকে সলাৎ আদায় করতে হবে এটি জানতে হবে অন্যথায় আপনার এই সালাত ওই অন্তরের ব্যাধির কারণে সেটি মুনাফিকের সালাতে পরিণত হবে খবরদার খবরদার মুনাফিকের সলাতে মধ্যে কোন ধরনের কল্যাণ নেই এটি আমাদেরকে সতর্ক হতে হবে দ্বিতীয় পয়েন্ট অধিক পরিমাণে আল্লাহ হাবুল আলমের জেকের করা আল্লাহ হাব্বুল আলমের জিকের আমরা বিকৃত অর্থে নিয়ে গিয়েছি আল্লাহ হাব্বুল আলমের জিকের হচ্ছে বান্দাদের জন্য জীবনের প্রত্যেকটি পর্বই আল্লাহ রাবুল আলমিনকে স্মরণ করা আল্লাহ জিকির হচ্ছে করবে যে শিক্ষা দিয়েছেন জিকির হিসেবে সেগুলো জিকির হিসেবে আদায় করবে কিন্তু জিকিরকে আমরা সুনির্দিষ্ট একটা পরিমণ্ডলে নিয়ে জিকিরের জন্য একটা ফর্মেট তৈরি করেছি এখন জিকিরের ওই ফর্মেটের মধ্যে মাগরীবের নামাজের পর সবাই একত্রিত হয় অথবাতে বড় সবাই একাত্রিত হয় অনেকক্ষণ হইসই করেন কতক্ষণ ইল্লাহ কতক্ষণ আল্লাহ আল্লাহ ইত্যাদি আমরা মনে করেছি এটার নাম হচ্ছে জিকির জিকির মিনিংটাকে আমরা কি করেছি মানে এমনভাবে বিকৃত করে নিয়েছি যে এটাই আমাদের কাছে জিকির অথচ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে জিকির গুলো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম করেছেন সেগুলোর সাথে আমাদের সম্পর্ক একেবারেই নাই বললেই চলে মুনাফিক ব্যক্তির অন্তের মধ্যে আল্লাহ জিকির থাকে না পরিপূর্ণ থাকবে যে আল্লাহ আব্বুল আলমিনের অধিক পরিমাণে জিকির করা বাঁচার একটি নিরাপত্তা মুনাফিকি থেকে নিজেকে রক্ষা করার একটা রক্ষা কবচ আপনি কারণ কি আল্লাহ রাবুল আলমীর জিকির সবচেয়ে কম করে তারা আল্লাহ রাবুল বেশি জিকির করে না আল্লাহ সুবাহ বলেন তারা আল্লাহ হাব্বুল আলমীর খুব কমই জিকির করে থাকে খুব কমই আল্লাহ তালাকে স্মরণ করে থাকে আল্লাহ হাব্বুল আলমকে বেশি স্মরণ করে না কারণ তাদের অন্তর মধ্যে বেধি থাকার কারণে তাদের অন্তর মধ্যে ত্রুটি থাকার কারণে অন্তরের ওই রোগ থাকার কারণে আল্লাহ হাব্বুল আলমীর জিকে তারা বেশি পরিমানে করতে পারে না দেখেন না আপনি আশ্চর্য হবেন জুমার সরাতে জন্য আমাদের মুসল্লিগর মসজিদের মধ্যে আসেন এসে মসজিদের মধ্যে আমরা যেই মসজিদেই যাই না কেন দেখি মসজিদের মধ্যে এসে বসে বসে একজন আয়োজনের সাথে কথা বলতেছেন গল্প করতেছেন না কোন মনে হয় যে তারা কিছুই জানেন না দিন যেখানে আপনি অধিক পরিমাণে আল্লাহ রব্বুল আলমী করবেন সেখানে কোরআন তেল আওয়াতের সম্পর্ক নেই কোরআন শরীফি নেই কোরআন আপনি যদি মসজিদে নবীতে প্রবেশ করেন মসজিদে হারামে প্রবেশ করেন আপনি দেখতে পাবেন যে সবাই তার জিকিরের সাথে সম্পৃক্ত সবাই তার জিকিরের সাথে সম্পৃক্ত আর এখানে দেখবেন যে মসজিদের মধ্যে করতেছে গল্প করতেছে হতে পারে যে মসজিদের মধ্যে এমন বিষয় সম্পর্কে আলোচনা করতেছে যে আলোচনা মসজিদে কোনোভাবেই করা উচিত নয় এমন বিষয় মসজিদের মধ্যে আলোচনা করতেছে মালিক রহমুল্লাহ তিনি বলেন বারি আমিন আল্নিফাক যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের অধিক পরিমাণে জিকির করবে বারি আমিনাফিকি থেকে মুক্তি লাভ করতে পারবে মুনাফিকি থেকে যদি মুক্তি লাভ করতে চাই তাহলে আমরা আল্লাহ আলমিনের জিকির করবো তিন নম্বর পয়েন্ট হচ্ছে যেটি সেটি হল আল হুসু আল হুদু অলতিমা ও বিসলা সলাাতের মধ্যে বিনয় সলাতের মধ্যে নিজেকে সম্পূর্ণরূপে অবনত করা অনুগত করা এবং সলাৎ এর প্রতি অধিক পরিমাণে গুরুত্ব প্রদান করা সলাদ আদায় করবেন তো দেখা গেল যে মনে হচ্ছে যেন উড্বস করলেন কোন কোন মসজিদে সলাৎ আদায় করার পর মনে হয় মানে ইমাম সাহেবের এমন তারা যে মনে হচ্ছে যেন ভীষণ থেকে কেউ তাকে দৌড়াচ্ছে আর সিজদার পর সিজদা দিচ্ছেন রুঘু সিজদার মধ্যে কোন তেমন পার্থক্য করছেন না কোরআন তেলাওয়াতের সাথে সামান্যতম কোনো ধীরস্থিরতা নেই যেটাকে তাদিলুল আরকান বলা হয়ে থাকে যেটাকে তমা আনীনা বলা হয়ে থাকে যেটাকে অতিদাল বলা হয়ে থাকে সরাতের আরকানগুলোর মধ্যে কোনো ধরনের সামান্যতম মানে দৃঢ়স্থিরতা নেই তাড়াহুড়ো করে তিনি সলাতায় করতেছেন এটি ইমানদার ব্যক্তিদের সরাতের সাথে সামঞ্জস্যপূর্ণ মুনাফেক ব্যক্তির সলাতে সাথে এর মিল রয়েছে পুরানে কেরিমের সুরাত এর একশো বিয়াল্লিশ নম্বর আয়াত এবং একশো তেতাল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ হাব্বুল আলমিন এটাই বলেছেন মুনাফেকদের সলাতে বিবরণ দিয়েছেন এভাবে যখন তারা সলাতে দাঁড়ায় তখন অলসভাবে সলাতে দাঁড়ায় সলাতে যখন দাঁড়ায় অলসভাবে দাঁড়ায় অলস অবস্থা এমন যে মনোযোগ নেই আন্তরিকতা নেই অনুরাগ নেই ভালোবাসা নেই অন্তরের ভীতি নেই নিজের আনুগত্যের বিষয় নেই সলাতের প্রতি তার যে গুরুত্ব থাকবে সেই গুরুত্বটুকু নেই কামু ইরাস কামু কুসায় এরপরে দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ইউরা লোকদেরকে দেখানোর উদ্দেশ্যে সলাদটা আদায় করে থাকে লোকদেরকে দেখানোর উদ্দেশ্য হয় উদ্দেশ্য হয় লৌকিক মানুষ দেখুক আমি সলাদ আদায় করতেছি উদ্দেশ্য এই নয় যে আমি সলাাদ আদায় করতেছি আল্লাহ হাব্বুল আলমিনে সন্তুষ্টির জন্য বরং উদ্দেশ্য হয় লোকদেরকে দেখানোর জন্য এরপরে তিন নম্বর হচ্ছে আল্লাহ এটা আমরা অল্প আগে বলেছি জিকির আল্লাহ হাব্বুল আলমিন খুব কমই করে সেজদা দিয়েছে এই সেজদা দিল আর উঠলো সিসদার মোদীকে সুভান বলছে না সুভান কোন খবর নেই হতে পারে কোনটাই বলে নেই কারণ জনৈক ইমাম করা হল ইমাম সাহেব আমরা তো আপনার সাথে সুরাতুল ফাতে পরিশেষ করতে পারি না এত দ্রুত কিভাবে পড়েন ইমাম সাহেব বলি সুরে ফাতে পড়ার দরকার সুভান আল্লাহ বলি নেই হল ওলা করুন আল্লাহ কালিল মুনাফেকের সলাত হিসেবে আল্লাহুল আলমী করে না একেবারেই সামান্য কারণ তিনি সলাতে দাঁড়িয়েছেন সলাদকে সত্যিকার ভাবে আত্মস্থ করতে পারেননি তিনি সলাতে দাঁড়িয়েছেন সলাদকে বুঝতে পারেননি যে এটি কার সামনে তিনি দাঁড়িয়েছেন এই দাঁড়ানোর মিনিং কি এই দাঁড়ানোর অর্থটাকেই সেটা যদি বুঝতে পারতো তাহলে তার অবস্থা এমন হতো না তার অন্তরের বেদির কারণে অন্তর এটাকে উপলব্ধি করতে পারছে না অন্তরের এই রোগ যদি না থাকতো তাহলে সেটা মানে সে বুঝতে পারত না সে দুই গ্রুপের মধ্যে মানে এইভাবে এইভাবে করতেছে একবারের দিকে একবারের দিকে একবারের দিকে একবারের দিকে ইলাহা উলা কাফেরদের সাথেও মিশতে পারতেছিল। না ওলা ইলাহা উলা ইমানদারদের সাথেও কি করতে পারতেছে না আসতে পারতেছে না এভাবেই আছে আল্লাহ রব্বুল আলমীম বলে দিচ্ছেন ওমাই আল্লাহ তারা তাকে বিভ্রান্ত করেন পদভ্রস্ত করেন আপনি তাকে সাহায্য করার কোন সুযোগ পাবেন না আপনি তাকে সাহায্য করতে পারবেন না তার জন্য কোনো সাহায্যকারী পাবেন না এখান থেকে বুঝে যাচ্ছে মুনাফেক ব্যক্তি স্বভাব যখন আদায় করে থাকে তখন সে অনেক অলসভাবে সরাতে দাঁড়ায় এরপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটি হাজিস যেটি ইমাম বোখারি এবং মুসলিম রাহে মহম্মদ আলা বর্ণনা করেছেন আবু হুরার থেকে তিনি বলেন রসুল্লাহ সালাত এর ছে ভারী কোন সালাত নেই মিনাল ফজির ঈশা ফজর এবং ছে ভারী কোন সালাদ নেই মুনাফেক যখন সলাত আদায় করে থাকে তখন ফজর সালাদ তার জন্য অনেক কঠিন কষ্টকর এসার সলাৎ অনেক কঠিন কষ্টকর তার কারণ হচ্ছে ফজরে ঘুমিয়ে থাকে ঘুম থেকে উঠতে পারে না গুম থেকে উঠতে পারে না আপনি দেখুন ভালো করে মসজিদ গুলোতে ফজরের সলাতে উপস্থিতির সংখ্যা কেমন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে তখন যে আসলেই মানে যাদেরকে আজকে আমরা ভালো মুসল্লি মনে করতেছি তাদের অবস্থা কি তারা কি মুনাফিকদের সালাতের সাথে তাদের সম্পর্ক না ইমানদার ব্যক্তিদের সাথে সম্পর্ক তারাকে মুনাফিক থেকে নিজেদেরকে মুক্ত করতে পেরেছে না। এসার সালাতের ব্যাপারও একই কথা নসর উল্লাহ সাল্লাহ ইসলামের সময় ওই জাহিনী সমাজের মধ্যে এসার সময় আড্ডা হত ওই আড্ডায় অংশগ্রহণ করার জন্য ওই মুনাফিকরা নসর সাল্লাহ ইসলামের সাথে অংশ গ্রহণ করতে পারতো না বিভিন্ন আড্ডার মধ্যে তারা কি করতো নিজেরা লিপ্ত থাকতো। ফলে আল্লাহ নবী সাল ইসলাম বলেন যদি তারা বুঝত যদি তারা জানতো এশার সলাতের মধ্যে এবং হজরের সলাাতের মধ্যে কি গুরুত্ব রয়েছে এর কি ফজিরত মর্যাদা রয়েছে এই বিষয়টি যদি তারা বুঝত হুমা ওয়ালাউ হাবওয়ান তারা হামাগুড়ি দিয়ে হলেও অবশ্যই মসজিদে এসে উপস্থিত হতো জামাত উপস্থিত হতো সুবহান আল্লাহ আল্লাহ আবুল আলমী আমাদেরকে তৌফিক দান করুন যাতে করে আমরা ফজর এবং এসা সাহাতে মধ্যে অংশগ্রহণ করতে পারি এর ফজিরতের ব্যাপার আল্লাহ রসুল সাল্লা এমন কথা বলেছেন যে যদি এর গুরুত্ব সম্পর্কে সত্যিকার আমরা উপলব্ধি করতাম তাহলে আমরা হামাগুড়ি দিয়ে হলেও এর মধ্যে অংশগ্রহণ করতাম চার নম্বর যে পয়েন্টটি সেটি হল মুনাফিকে থেকে বাঁচার উপায় হচ্ছে সলাৎ আদায় করবে জামাতের সাথে সলাাত হবে মূলত জামাতের সাথে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা মসজিদের মধ্যে যাই দেখি যে মানে অনেক লোক এখানে এখানে এখানে এখানে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে সলাৎ আদায় করতেছে এই কোন সলাৎ আবিষ্কার হলো জিজ্ঞেস করলাম কি ব্যাপার সলাৎ এইভাবে আদায় করতেছেন কেন বলেছে জামাত হয়ে গিয়েছে আমরা জন্য এখন আর সলাত আদায় করতে পারবো না এখন সবাই সালাতের এই বিধান রাসুল্লাহ সাল্লা শিক্ষা দেন নিবন্ধ করেন আলহ নবী সালী সাল্লাম বলেন দুইজন ব্যক্তির সলাত অতি উত্তম একক একজন ব্যক্তি সলাত আদায় করার কি তিনজনের সলাৎ উত্তম দুইজনের সলাতেছে এভাবে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম স্পষ্ট করে আদি মধ্যে জানিয়ে দিলেন সলাৎ আদায়ের বিধানই হচ্ছে মূলত জামাতের সাথে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে শয়তান আমাদেরকে পদভ্রস্ট করতে করতে সলাতের ব্যাপারে এমনভাবে পদভ্রস্ট করেছে আমরা মনে করেছি যে সলাাত আদায় জামাত হয়ে গিয়েছে আর সলাথ নেই এখন মসজিদের মধ্যে শত শত মানুষ আদায় করতেছে জামাত ছাড়া ইসলামের বিধান বিভ্রান্ত শয়তানের বিধান আর এর সাথে মূলত মুনাফেকের একটি সম্পর্ক রয়ে গিয়েছে আল্লাহ নবী সাল্লাহাম এই জন্য হাদিসটি ইমাম আহমুল্লা তার মুদনা করেছেন যদি তোমরা তোমাদের বাড়ি ঘরে ঘরের মধ্যে সলাৎ আদায় করো কামায়ুসল্লিহাজমনি সলাতে অনুপস্থিত ব্যক্তি তার ঘরের মধ্যে সলাৎ আদায় করে থাকে সেই নির্দেশনা যদি তোমরা তোমাদের নবী সাল্লামের সূন্যতকে বর্জন করোম তোমরা পদভ্রষ্ট হলে তোমরা বিভ্রান্ত হলে তোমরা পদভ্রষ্ট হলে বিভ্রান্ত হলে এটি আহমেদ নহাম্বল মুস্তাদের মধ্যে উল্লেখ করেছেন অন্য আরেকটি রবায়তের মধ্যে এসেছে সেটা হলো লা দলালতুমের জায়গায় রসুল্লাহ সাল্লা থেকে আব্দুল্লা তোমরা কুফুরীর মধ্যে লিপ্ত হলে কারণ রসুল্লাহ সাল্লাহ সুন্নাকে ইচ্ছাকৃতভাবে যদি কেউ পরিহার করে বর্জন করে তাহলে এই কাজটি মূলত কুফুরী ছাড়া আর কিছুই না সুতরাং এখানে সতর্কতা অবলম্বন করতে হবে জানতে হবে আমাদেরকে আমরা সলাদ আদায়ের ব্যাপারে মূলত মুনাফিকির পথ অনুসরণ করছি নাকি মুনাফিকি থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য আমরা অগ্রসর হচ্ছি সময় তো হাওয়িন এরপরের পয়েন্টটি আলোচনা করে শেষ করে দিচ্ছি সেটি হল মুনাফিকি থেকে বাঁচার আরেকটি উপায় হল আইল হায়া। বুজ, বোধ উপলব্ধি এবং লজ্জাবোধ যখন ইমানদার ব্যক্তিদের অন্তর মধ্যে যথাযথ থাকবে তখন নিজেরা মুনাফিকি থেকে লক্ষ্য রক্ষা পাবে আর এই দুটি জিনিস উঠে যাওয়া হয়েছে মূলত মুনাফিকের মধ্যে লিপ্ত হওয়া আল্লাহ রসুল সাল্লাহ সাহাবি হোজাইফের বলেন তিনি বলেন আল্লাহ হায়া ইমান উপলব্ধি এবং বুঝ হায়া এবং লজ্জাবোধর মিনার ইমান ইমানের দুটি অধ্যায় দুটি পর্ব ইমানের দুটি দিক ওয়ালবেদা ওয়ালবায়ান বেতান আর নির্বুদ্ধিতা কোনো জিনিস না বুঝার চেষ্টা করা বুঝালেন বললেন দলিল দিলেন তারপরেও মনে বোধ নেই আরে আরে বাবা এখানে রোগ আছে ভিতরে অন্তরের মধ্যে মুনাফিকের রোগ রয়ে গিয়েছে ফলে আপনি জিনিসটি বুঝার চেষ্টা করতেছেন না দলিল আসার পরেও যদি কোনো ব্যক্তি সেটা বুঝতে না পারে উপলব্ধি করতে না পারে কোরআন তার সামনে তুলে ধরার পরেও যদি সে বলে আমার বুঝে আসি নেই তাহলে স্পষ্ট বুঝতে হবে যে তার অন্তর মধ্যে রোগ রয়ে গিয়েছে তার অন্তরের রোগ রয়ে গিয়েছে আরেকটি হল বা চাটুকারিতা আপনি আজকে দেখেন না মা সে আল্লাহ বক্তব্য দেওয়ার সময় তো মনে হচ্ছে যেন বিশ্ব জ্ঞানী আল্লাহ রসুল সাহাবাই করাম এই বিশ্ব জ্ঞানীদের বক্তব্য কখনো দিতেন না আপনি দেখেন বক্তব্য গুলো দেখেন স্বল্প সালিহীনদের যারা অনুসরণ করেছে এই যুগেও যারা স্বল্প সালিহীনদের অনুসরণ করেছে তাদের বক্তব্যের মধ্যে চাটুকারিতা দেখবেন না তাদের বক্তব্য শুনলে আপনি একথা মনে করবেন না যে হ্যাঁ মা শাহ্লাহ এত বড় বক্তা এত বড় জ্ঞানী তাদের বক্তব্যের মধ্যে খুবই সাবলীল খুবই সহজ সরল বক্তব্য দিয়ে মানুষদেরকে কোরআন হাদিসের হেদায়তের কথা বলেন মানে তাদের বক্তব্যের মধ্যে ওই চাকচিক্য নেই সৌন্দর্য নেই যে সৌন্দর্য মূলত আজকে আমাদের বক্তারা দেখেন না বিভিন্ন দিয়ে মানুষদেরকে কিভাবে মঞ্চের মধ্যে হাসায় একবার নাচায় একবার ঘুরায় ঠিক কিনা এগুলো কিচ্ছু নেই এই চরিত্র মুনাফাকের চরিত্র এটি মুনাফাের বৈশিষ্ট্য মূলত এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে এই জন্য হজেফরাজিয়াল্লাহ তালু বলেন এটি মুনাফিকের দুটি অধ্যায় মুনাফিকে দেখে বাস্তব হলে নিজেকে সহজ সরল করতে হবে নিজের কথায় সহজ সরল হতে হবে নিজের বক্তব্য সহজ সরল হতে হবে নিজের বক্তব্য চাটুকারিতা মানে চলচাতুরির আশ্রয় গ্রহণ করা এটা ইমানের লক্ষণ নয় এটি কিসের লক্ষণ এটা অন্তরের বেদির লক্ষণ ফলে তাদের সাথে আপনি যখন কথা বলবেন যাদের অন্তরের বেদি রয়েছে তারা যে কত কৌশল করে কথা বক্তব্য দেয় আপনি হয়তো সহজভাবে সেটাকে কি করতে পারবেন না উপলব্ধি করতে পারবেন না আরেকটি কথা বলি এই পয়েন্টটিও খুবই গুরুত্বপূর্ণ এক ব্যক্তি হোজাইফা রাজিয়াল কাছে আসলেন্লাহ তামকে বললেন হলো আমি কি আমার মধ্যে আছে কিনা ইমানদার ব্যক্তিগণ আমরা সামনে আলোচনার মধ্যে বলবো সময় শেষ হয়ে গিয়েছে ইমানদার ব্যক্তিগণ ভয় পাবে মুনাফিকের বিষয়টি নিজের উপর মুনাফিকের বিষয়টি ভয় পাবে কারণ কোনো কারণে যদি তাদের মধ্যে মুনাফিকে ঢুকে যায় তাহলে তার পুরোটাই বরবাদ হয়ে গেল পুরা মূলধন কি হয়ে গেল নষ্ট হয়ে গেল মূলধন নষ্ট হয়ে গেলে আপনার ব্যবসায় আর লাভ আসার সম্ভাবনা আছে কিনা লাভ তো মূলধনের উপর করবে আর লাভ আসার কোনো সম্ভাবনা নেই এজন্য ইমান তার ব্যক্তিগণ সব তার মূলধনের উপর কি থাকবে আশঙ্কা করবে এবং ভয় করবে যে আমার মূলধন হারিয়ে যাচ্ছে আমি কি মুনাফিকদের মধ্যে অন্তর্ভুক্ত কিনা ফপাল তিনি বললেন হুজাইফারতম বললেন খুব ভালো করে শুনেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হুজাইফার বলেন যখন তুমি একাকিত্যে যাও ঘরে যাও মানুষের দৃষ্টির আড়ালে যাও তখন কি তুমি সলাৎ আদায় করো কিনা না শুধুমাত্র মসজিদে আসলেই সলাত আদায় করো শুধুমাত্র মানুষদেরকে দেখলেই সলাথ আদায় করো শুধুমাত্র বাজারে গেলেই সলাৎ আদায় করো না ঘরে গেলেও মানুষের আড়াল দৃষ্টির আড়ালে গেলেও মানুষ যখন রাত্রে ঘুমিয়ে যায় ঘুমের মধ্যে ঘুম থেকে উঠে তুমি কি এভাবে একাকিতে সলাৎ আদায় করো কিনা কয়ালায় হ্যাঁ বললো হ্যাঁ আমি এটা করি আমি মাঝে মধ্যে ঘরে গেলেও সালাতদাই করি মাঝে মধ্যে একাকি হোক আমি সালাত তিনি প্রশ্ন করলেন তুমি কি কোন কারণে গুনা হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলমের কাছে ক্ষমা প্রার্থনা করো না। তুমি গুনা হয়ে গিয়েছে অন্যায় হয়ে গেছে। অপরাধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলমের কাছে তখন ক্ষমা চাও কিনা না হ্যাঁ আমি বললো হ্যাঁ আমি এটা করি পাওয়া যায় তাহলে সেই বান্দা নিজেকে মুনাফিকি থেকে রক্ষা করতে পারবে কারণ কি কারণ হচ্ছে আল্লাহবুল আলমিন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকের হচ্ছে সলা আর এই সহা মুনাফেক ব্যক্তিগণ যখন একান্তে যায় তখন কখনো আদায় করতে পারে না কারণ আল্লাহর ভয় তো তাদের অন্তর্বোধে নেই আল্লাহবুল আলমিনের ভালোবাসা তো তাদের অন্তর্মদে নেই তাদের অন্তর্মূলত বেদি দিয়ে ভরপুর ফলে তারা এটা আদায় করতে পারে না যেমনিভাবে তাদের অন্তরের মধ্যে অপরাধ বোধ কোনোভাবেই জাগ্রত হয় না যে অপরাধ করে থাকে আর যে ব্যক্তি অপরাধ হওয়ার পরে আল্লাহ হাব্বুল আলমীর কাছে ইস্তেকবার করতে পারে আল্লাহ হাব্বুল আলমীর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে সে সত্যিকার ভাবে মূলত আল্লাহ রাব্বুল আলমীর কাছে প্রত্যাবর্তন করতে পারে আসুন আরেকটি পয়েন্টের কথা বলি সে পয়েন্টের কথা বলে শেষ করে দিচ্ছি সেটি হল ইমানদার ব্যক্তিগণ কেন মুনাফিটিকে এত ভয় করবেন কেন এত ভয় করবেন তাহীদের মধ্যে নির্ভরযোগ্য একজন শ্রেষ্ঠ দাবি প্রাজ্ঞ দাবি ছিলেন তিনি বলেন দেখতে পেলাম যে তিনি তার মসজিদের মধ্যে যেখানে তিনি সলাত আদায় করে থাকেন সেখানে তিনি সলাত আদায় করতেছেন যখন তিনি সলাতের মধ্যে বসলেন তিনি মুনাফিকি থেকে আল্লাহ রাহ্মিনে আল্লাহ আমি আপনার আশ্রয় কামনা করছি মুনাফিকি থেকে আল্লাহ রসুল সসুল সাহাবি আবুদ্দার যখন তিনি সলাদ শেষ করলেন আমি তাকে বললাম মুনাফিকি থেকে তুমি আল্লাহ রব আলিন্তা করতে তুমি তো মুনাফিকে অনেক দূরে রয়েছো তুমি কেন মুনাফিকে এত ভয় করতেছ কি কারণে তুমি মুনাফি কি এত ভয় করতেছ তারপর তিনি বললেন আল্লাহ হে আল্লাহ তুমি ক্ষমা করো তিনবার তিনি নিরাপদ মনে করতে পারে কে বিপদ থেকে নিজেকে নিরাপদ মনে করতে পারে তিনি বললেন আল্লাহর কসম করে বলছি বান্দা নিশ্চয়ই আল্লাহ এমন কোন মুহূর্ত আসে যে মুহূর্তে তাই সে পতিত হয়ে যায় তার দিন থেকেই হয়ে যায় সে বুঝতেও পারে না উপলব্ধি করতে পারে না কোন মুহূর্তে সে দিন থেকে বেরিয়ে গেছে। সুতরাং এই ধরনের ফেতনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে এই আশঙ্কার কারণে আমি আল্লাহ আব্বুল আলমিনের কাছে মুনাফিকি থেকে আশ্রয় প্রার্থনা করি আল্লাহ রব্দুল আলমীর কাছে মুনাফিকি থেকে আশ্রয় চাই আরেকটি বর্ণনা রয়েছে তারা বর্ণনা করেন তিনি বলেন তাদের প্রত্যেকেই নিজেদের উপর মুনাফেকি ভয় করতেছিল যে এই আমি কি মুনাফেক হয়ে গেলাম কিনা আমার অন্তরের মধ্যে মুনাফে কি আছে কিনা এই ধরনের ভয় করতেছিল ইমাম ভাই হাকি রহমতুল্লাহ ইমানে বর্ণনা করেছেন ইমাম বুখারী রহমুল বর্ণনা করেছেন কিন্তু বর্ণনা করেছেন এখান থেকে বোঝা যায় যে সাহাবাই কালাম ইমানদার ব্যক্তিগণ কিভাবে মুনাফিকিকে ভয় করবে মহআল্লাহ ইবনে জিয়াদ রহমতুল্লাহ বর্ণনা করেন তিনি বলেন কাল আসাম হাসান হাসান হাসান বস্রী রহমাকে বলতে শুনেছি যে সকাল সন্ধ্যায় কোন সার্বক্ষণিক ভাবে নিজের উপর নিফাকের মুনাফিকের ভয় করতে থাকে মুনাফিকের ভয় তার অবশ্যই থাকবেই থাকবে সে ভয় করতে থাকে যে হাই আমি মুনাফিক হয়ে গেলাম কিনা মুনাফেকের আমার অন্তরের মধ্যে প্রবেশ করছে কিনা এই ভয় তার মধ্যে থাকবেই আমিনা ইল্লা মুনাফেক ব্যক্তি ছাড়া মুনাফিকি থেকে নিরাপত্তার বা নিরাপদ হওয়ার কেউ নেই যদি নিরাপদ হয়ে গেছি মুনাফিকি থেকে তাহলে বুঝতে হবে ব্যক্তি সেখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হল মুনাফেক ব্যক্তি কেবলমাত্র শুধুমাত্র মুনাফিকি থেকে নিরাপত্তা মনে করবে মনে করবে যে আমি মুনাফিকি থেকে বেঁচে গেলাম আর ইমানদার ব্যক্তিগণ সব সময় সতর্ক থাকবে কারণ হল তার ইমানের জন্য একটি বড় ধরনের বড় ধরনের ত্রুটি আসুন এবার আমরা মুনাফিকি সম্পর্কে কয়েকটি কথা আপনাদের সামনে বলতে চাই কেন মুনাফিকি এত ভয়ঙ্কর আল্লাহবুল আলমিন এই মুনাফিকি সম্পর্কে কোরআনে করিমের সাঁতিরিশটি আয়াতের মধ্যে আল্লাহ আব্বুর আলমিন উল্লেখ করেছেন একটি দুটি আয়তের মধ্যে না শুরুতেই সুরা আলবাকার মধ্যে ইমানদাদের তিনটি আয়তের মধ্যে পরিচয় দিয়েছেন দুটি আয়তের মধ্যে কাফেলদের পরিচয় দিয়েছেন এরপরে ১৩টি আয়াতের মধ্যে মুনাফেকদের পরিচয় দিয়েছেন ভয়ঙ্কর এত সতর্ক করতেন না আর কোরআনে করিমের মধ্যে সাঁত্রিশটি আয়াতের মধ্যে মুনাফেকদের কথা আল্লাহর আব্দুল উল্লেখ করেছেন এবং তাদের যত বৈশিষ্ট্য রয়েছে সবগুলো বৈশিষ্ট্য কোরআনের মধ্যে উল্লেখ হয়েছে অন্য কোথাও না কোরআনের মধ্যে রয়েছে আসলে এর কারণ কি এর কারণ হচ্ছে মুনাফিক এটি হচ্ছে ইমান হচ্ছে মাহব্বতুল্লাহ মাহাব্বতা আতহ আল্লাহ হাব্বুল আলমিনের ভালোবাসা এবং আনুগুত্য আর মুনাফিকে হচ্ছে এর বিপরীত আল্লাহ হাব্বুল আলমিনের ভালোবাসা থাকবে না এবং আল্লাহ হাব্বুল আলমিনের অবাধ্যতা আর ইমানদারদের যে পথ রয়েছে সে পথের বিপরীত পথে চলা এর নাম হচ্ছে মুনাফিক মুনাফিকে পুরো উল্টা এই জন্য মুনাফিকে হচ্ছে বিষয় আর মুনাফিকে হচ্ছে এর বিপরীত কাজ ফলে মুনাফিক ব্যক্তি বহিপ্রকাশ করলেও আন্তরিকভাবে মানে অন্তরের দিক থেকে সে কুফুরি অথবা আল্লাহ রাবুল আলমীর অবাধ্য থাকে নিজের অন্তরের মধ্যে কি করে থাকে লালন করে থাকে এই কারণে এটাকে আল্লাহ সুবাহ তারা কোরআনে কেন একটা রোগ হিসেবে উল্লেখ করেছেন কি করেছে নির্দিষ্ট করে দিয়েছে তাদের অন্তরের মধ্যে মুনাফিক রোগ রয়েছে তাদের অন্তরের মধ্যে ব্যাধি রয়েছে এমন ব্যাধি যে ব্যাধি তাদের এই কি করে দেবে বিনষ্ট করে দেবে তাই এই বেদি যদি কার মধ্যে প্রবেশ করে যায় তার কিন্তু ইমান বিনষ্ট হয়ে যাবে তার ইমান নষ্ট হয়ে যাবে এই কারণে আল্লাহ আল্লাহ আল্লাহানাও তারা পুরাণে করিমের মধ্যে তাদের বিষয় বারবার সতর্ক করেছেন বারবার সতর্ক করেছেন শুধু একটি কথা বলবো এই ভয়াবহ সম্পদকে দেখুন ইসলামের দুশ্মন অনেক কাফেররা মুশিকরা ইহুদি, খ্রিস্টান আর অন্যান্য সবার কথা কিন্তু আল্লাহ উল্লেখ করেছেন বিভিন্ন পর্যায়ে উল্লেখ করেছেন কিন্তু মুনাফেকদের কথা যখন আল্লাহ উল্লেখ করেছেন তখন আল্লাহ মুনাফেকদের ইমানের একমাত্র দুশ্মন হিসেবে আল্লাহ রাবুল আলমিন কোরআনের মধ্যে আখ্যায়িত করেছেন আল্লাহ তালা বলেন কোরআনের মধ্যে হুম এরাই হচ্ছে একমাত্র দুঃশ্মন কোরআনের টেক্সটটা এরাই হচ্ছে একমাত্র দুশ্মন ফাহদার রুহুম আল্লা রাসুলকে নির্দেশ দিচ্ছেন সুতরাং তাদের ব্যাপারে তুমি সতর্ক হবে। তাদের কারণ কি কারণ হচ্ছে করে। ইসলামের নিয়ে। মসজিদে এসে ঈদগাহে এসে মুসলমানদের সাথে থেকে ইসলামের কথা বলে মূলত তারা ইসলামের যে ক্ষতি করতে পারে কুফুরি করে ইসলামের ভাই থেকে খ্রিস্টান ইহুদি অন্যান্য যারা আছে তারা ইসলামের মুনাফিক দান করুন সর্বশেষ হাদিস হাদিসটি বলে আমি শেষ করছি এই হাদিসটি আমির উমরুল্লাহ বর্ণা করেন তিনি বলেন ইন্না সালামের স্বাদ করেছেন আমার উন্নতির উপর আমি যে জিনিসটি সবচেয়ে বেশি আশঙ্কা করছি যে বিষয়টি আমি সবচেয়ে বেশি আশঙ্কা করছি ভয় করছি সেটা হল কুল্লু মুনাফেকিন আলিমসান প্রত্যেক মুনাফেক ব্যক্তি কিন্তু মুনাফেক যে শুধু মুনাফেক নয় তার আরেকটি বৈশিষ্ট্য আলিম উল্লেসান তার বক্তব্যের মধ্যে রয়েছে মানে হয় যেন জ্ঞান রয়েছে বক্তব্য দিলে মানুষদেরকে কি করতে পারে চমক লাগিয়ে দিতে পারে আজকাল আপনি দেখতে পাবেন মাহফিলগুলোতে অনেকেই মুনাফেকের আশ্রয় নিচ্ছে ইসলামের নামে এমন বক্তব্য দিয়ে দিচ্ছে এমন বক্তব্য চালিয়ে দিচ্ছে যেগুলো ইসলামের সাথে সম্পৃক্ত নয় জাল জালিয়তি হাদিসের মাধ্যমে জাল জালিয়তি বক্তব্যের মাধ্যমে আজকে মাহফিলগুলো দেখা যাচ্ছে যে সেগুলোর মধ্যে মানুষদেরকে ইসলামের হেদায়ত দেওয়া হচ্ছে আমি বন্ধুগণ এর মাধ্যমে মুসলিমদেরকে হেদায়ত দেওয়া হচ্ছে না বলতো মুসলিমদেরকে বিভ্রান্ত করা হচ্ছে এটি রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লাম যে আশঙ্কা করেছিলেন সে আশঙ্কার বাস্তবায়ন এই হাদিসটি এবং মাহমু রহমন রহমতুল্লাহ কর্মস্থানের মধ্যে বর্ণনা করেছেন শেখ নাসুদ্দিন আবরানী রহমতুল্লাহ সহিয়ার মধ্যে সহি বলেছেন এখান থেকে বোঝা যায় শুধুমাত্র বক্তব্য সুন্দর হলেই আপনি মনে করবেন জানেন ইনি সবচেয়ে বড় আলেম ইনি সবচেয়ে বড় জ্ঞানী ইসলামের বক্তব্য কিরা কোরআন হাদিস অনুযায়ী অথেন্টিক কিনা গ্রহণযোগ্য কিনা সহি কিনা তার এই বক্তব্য এটা আমাদেরকে কি করতে হবে জেনে নিতে হবে আল্লাহ তারা আমাদের সবাইকে তফফিক দান করুন আল্লাহাবুল মুনাফিক থেকে আমাদের সবাইকে রক্ষা করুন আলহামদুলিল্লাহ بأمر তোফিক তসলিমরিমরিমিলাম মজিদ ওবরিক মহম্ম মহম্ম খাম বারকাল মজিদ রাসীদিন মহদিন اللهم عز الإسلام والمسلمين اللهم عز الإسلام والمسلمين واخذوا للكفرة والفزكة والمنتتة والمشركين اللهم آت نفسنا تقواها وزكيها أنت خير من زكاها أنت وليه ومولاها ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله <سؤال> ان الله يحب المتقين ويحب القرب وينهى عن الفساد والمنكر والبغي يعزكم تذكرون فذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعائمه ونعميه يزدكم ولذكر الله اكبر والله يعلم ما تصنعون الله